আলী রাজিল্লাহ তালাহুতে বর্ণিত যে ফাতিমা ফাতেমা রাজিল্লাহ তালাহা একটি খাদিম চাইতে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর কাছে আসলেন তিনি বললেন আমি কি তোমাকে এর চেয়ে অধিক কল্যাণদায়ক বিষয়ের খবর দিব না তুমি স্বয়ংকালে ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে পরে সুফিয়ান বলেন এর মধ্যে যে কোনো একটি চৌত্রিশ বার আলী রাজিল্লাহ তালাহু বলেন অতপর কখনও আমি এগুলো ছাড়িনি জিজ্ঞেস করা হলো সিফিনের রাতেও না তিনি বললেন সিফিনের রাতেও না